Oh. <laughs>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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله القائل في كتابه تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمد العبده ورسوله وعلى آله وأصحابه সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন কাছে দূরে দেশে প্রবাসে সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক মুবারক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর কাছে সবার জন্য সুস্থতা কামনা করছি আল্লাহ সবাইকে মহান ন্যায় মত দান করুন শুরু করছি আমাদের এলুমুল কোরআন সিরিজের আজকের পর্ব আজকের পর্ব আমাদের থাকছে সবে নুজুল বা শানের নুজুল, কেন্দ্রিক বা সংশ্লিষ্ট আজকের বিষয়ে থাকছে যেগুলো শুনতে ভালো লাগবে জানলেও কাজে লাগবে যে কিছু কিছু মানুষ আছেন আল্লাহ রবুল আলমিন তাদের ডাকে সাড়া দিয়েছেন তাদের কারণে কোরআনে পাক আয়াত নাজিল হয়েছে যেমন আমরা দেখেছি হজরত উম্মে সালাম রদিউল্লাহ আলাহ ব্যাপারটি তিনটি জায়গায় আল্লাহ রাবুল আলমিন তাঁর কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলহি নিকট নিকটবহী পাঠিয়েছেন আয়াত নাজিল হয়েছে। অনুরূপ আমরা দেখতে পাচ্ছি আরও কিছু ব্যক্তিত্ব আছেন যাদের কারণে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন তার মধ্যে আমার পর্ব সাথে তিনটি বিষয় আমার ঐকম হয়েছে ওমর মতো মানুষ বলছে যে আমার পরবর্তী সাথে তিনটি বিষয় আমার ঐক্যমত্য হয়েছে আল্লাহ রসুলকে বললাম হজ যারা করেছেন তারা আল্লাহ সবাইকে হজ করার তৌফিক দান করুন যারা এখন করেননি হজের কার্যক্রমে যখন যাওয়া হয় বা ওমরা যদি কেউ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ শেষে দুরাকাত নামাজ পড়া কারো কারো নিকট বাজিব কারো কারো নিকট সন্ন্য এখন এই নামাজ পড়ার স্থানটা কোথায় নামাজ পড়ার স্থানটা হচ্ছে মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম হচ্ছে ওই পাথর যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলী ইসালাম এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন যেটা এখন অবশ্য বাক্সবন্দি আল্লাহ মাফ করব সেখানে মানুষরা অনেক বেদাত করে এগুলি ঠিক না সুযোগ পেলে তার পিছনে দাঁড়িয়ে বাইতুল্লাহকে সামনে রেখে দুরাকাত নামাজ পড়া যেতে পারে জাহাজ মোহামাহু এই মাকাম এব্রাহিম সম্পর্কে মনে মনে আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন যে এটা যদি সালাত দুরাকাত আছে সেটা পড়ার জন্য নির্ধারিত হতো কতই না ভালো হতো আর তিনি এটা রসুল উল্লাহ সাল্লি সাল্লামের পেশ করলেন উপস্থাপন করলেন তারই মনের কথাটি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কথাটি পছন্দ হলো আল্লাহ রাবুল্লা আলমিন আদেশ জারি করে দিলেন কিব্রাহিম কি মুসল্লাহ হিসেবে গ্রহণ করো নির্দেশ সূচক আপনার ক্রিয়াপদ তাই অনেকে ওয়াচিপ বলেছে তাহলে আচ্ছা তিনি বলেন আমি রসুল্লাহকে বললাম বিশেষ করে তাদের হেজাবের ব্যাপারে তিনি বলতেছেন মুখ মেন মায়ের সমতুল্য মা শরীয়তের হুকুম মা কিন্তু ইয়ারসুল্লাহ তাদের নিকট সময় অসময়ে ভালো মানুষও যায় খারাপ মানুষও যায় আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে হেজাবের আয়াত নাসিল হয়ে গেল সম্পর্কে আরো আয়াত নাসিল হয়েছে যেমন মদ নিষিদ্ধের আয়াত হয়েছে। এইভাবে আর অনেক সাহাবি আছেন তাদের মধ্যে আরেকজন হলেন সাহাদিবাসীকাস মুসলমান হয়েছেন ইসলামের প্রথম দিকে এবং তিনি বলতেছেন نزلت آيات في سعد بن ابي وقاص قال كانت أمي حلفت الا تاكل ولا تشرب حتى افارقه محمدا দে জানতে পললেন যে তার মা এই ব্যাপারে শপথ গ্রহণ করেছে যে তিনি খাবেন না পানাহার করবেন না যতক্ষণ পর্যন্ত না আমি মোহাম্মদ তিনি বলেন ফা আনযাল আল্লাহ তখন আল্লাহ পাক কুরআনের আয়াত قال تعالى তিনি বলেন وان جاهدك على ان تشرك بما ليس لك به علم فلا تطعهما সূরা আল-কোরআন মুদদে আছে 15 নম্বর আয়াত فلا تطعهما وصاحبهما في الدنيا সাদেব নাবি ওকাস সম্পর্কে আয়াত নাজিল হলুক বলা হল কি যে তারা যদি তারা যদি চেষ্টা করে যে আলু তুমি আমার সাথে সেরেক করবা এইকের জন্য মা যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাহলে ফালা আতায় তাহলে তাদের অনুসরণ করা যাবে না তাদের আনুগত্য করা যাবে না তবে হ্যাঁ অমুসলিম হওয়ার কারণে তাদেরকে অবজ্ঞাও করা যাবে না তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এখান থেকে আমরা অনেকগুলো জিনিস শিখতে পারি পিতা মাতা যদি সন্তানকে কুফুরি বা সিরকি কোনো কাজ করতে বলে তাহলে তার আনুগত্য করা যাবে না কোন হারাম কাজ লিপ্ত হতা করতে বললে তাদের আনুগত্য করা যাবে না কিন্তু তাদের সাথে আবার দুর্ব্যবহার করা যাবে না পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং হক করা আনে বর্ণিত আছে কিন্তু সেগুলো সব দিনের রেখার ভিতরে দিনের বাহিরে যদি হয় তাহলে না যেমন দুঃখজনক হল সত্য প্রাসঙ্গিকভাবে আমি বলছি আমাদের সমাজে এখন এমন অনেক পিতামাতা আমরা দেখতে পাই যারা তাদের সন্তানকে ফরজ কাজের জন্য উৎসাহিত করেন না বরঞ্চ সন্তানরা যদি ফরজ কাজে উৎসাহিত হয় তারা সেখানে বাধাও দেন যেমন সুনির্দিষ্টভাবে বলতে গেলে বলতে হয় সালাত আদায়ের ক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে অনেকেই সালাত আদায় আগ্রহী কিন্তু পিতামাতা আগ্রহী নন সন্তানদের মধ্যে অনেকেই রোজা পালনে আগ্রহী কিন্তু পিতামাতা আগ্রহী নন এক্ষেত্রে কি পিতামাতার কথা শুনতে হবে না তখন আল্লাহর কথা শুনতে হবে পিতামাতার করা যাবে না কিন্তু তাদের সাথে ব্যাধবিও করা যাবে না আপনারা বলবেন এটা কি সম্ভব আমি বলছি সম্ভব খোঁজ নেন আশেপাশে ছেলের নামাজ পড়তে গেলে বলে যে এখনো তোর বয়স হয়নি মেয়েরা রোজা রাখতে বললে এখনো তোর বয়স হয়নি ঠিক সময় মতো স্কুল কলেজ যেতে পারবে যেতে হবে বাধ্যতামূলক কিন্তু নামাজের ব্যাপারেও তা আসে আমার প্রিয় ভাই বোনেরা এমনটি হতে পারবে না সাহাদিবী আল্লাহ পরিবার জন্য হারাম যদি পিতামাতা বলে তাহলে সেটা শোনা যাবে না এই সাহাদু সম্পর্কে সুরে কাসা একই ধরনের আয়াত নাজিল হয়েছে সুপ্রিয় দর্শক এখানে এসে আমরা বিরতিতে চলে এসেছি তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিন তলব করবে সে যেন আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব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 বিরতির পর আবার আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন তো বলছিলাম কোরআনে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো ব্যক্তি বিশেষের কারণে নাজিল হয়েছে যদিও ব্যক্তি বিশেষের কারণে নাজিল হয়েছে কিন্তু আয়াতের আবেদন আয়াতের বিধান আয়াতের অর্থ আয়াতের শিক্ষা ওইটা ওই ব্যক্তি পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং খেয়ামত পর্যন্ত সকল মুসলমানদের জন্য সেটা প্রচো্য এটা আমাদের মনে রাখতে হবে সুপ্রিয় দর্শক উদাহরণ হিসাবে কোরআনের কয়েকটি আয়াতের বর্ণিত নয় এর জন্য তো বিশাল ক্লাসের প্রয়োজন সময়ের প্রয়োজন এই জন্য আমি নিয়ে এসছি কিছু শান এ নজুলের কয়েকটা উদাহরণ যেমন দেখুন কোরআনে পাকের মধ্যে দ্বিতীয় পারা শুরুতে পাখর এটা হচ্ছে একশো বিয়ালিশ একটি জিনিস খেয়াল করুন আল্লাহ রাবুল্লা আলমিন এখানে ভবিষ্যৎবাণী করেছেন ক্রিয়াপদের আগে সিন অথবা সফা যদি আসে এটা ভবিষ্যৎ বাণীর অর্থে পরিণত হয় তারা বলার আগেই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন সায়াকুলা নাস। মানুষদের মধ্যে যারা বোকা মূর্খ তারা অচিরেই বলে বসবে কি বলবে মা আল্লাহ কোন বিষয়টি তাদেরকে ফিরিয়ে দিল্লি যে পূর্ব পশ্চিম আল্লাহরই ইহাদি মহিয়া শাহ ইস্তাকিম তিনি যাকে চান তাকে সেরাতে মুস্তাকিমের পথ দেখান অর্থাৎ ইহুদের দিকে কথাটা বলা হয়েছে ঘটনাটা এটি হচ্ছে মজার ব্যাপার ঘটনাটা ছিল এই মক্কা শরীফে রসুল উল্লাহ সাল্লাহাই আলু ইসলাম যখন সালাত আদায় করতেন তখন তিনি বাইতুল মুকাদ্দেসের দিকে ফিরিয়ে সালাত আদায় করতেন রসুল উল্লাহ সাল্লাহাই আলি সাল্লাম সাহাবাহাম এভাবে সালাত আদায় করতেন তো কোন দিকে তখন নবীজিৎ সাল্লাহ ভাই এমনভাবে সালাত আদায় করতেন যেন বাইতুল্লাহ সামনে থাকে বাইতুল মাকদেশের সামনে থাকে অর্থাৎ বায়তুল্লাহ শরীফের দক্ষিণ দিকে দাঁড়াতেন বায়তুল্লাহ শরীফ মাঝখানে এরপরে বাইতুল মহদেস সেটা আপনার সরাসরি মক্কা মুআমা থেকে উত্তর দিকে দাঁড়াতেন তো এভাবে সালাত আদায় করছে আর এ সময়ে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে হিজত করে মদিনে আসতে হল এখন মদিনে আসার পর কিন্তু সালাদ ফরাজ হয়ে গেছে পাঁচ ভক্ত সালাত এখন আদায় করতে হবে কেননা হিজরতের আগের বছরই লাইলাতুল মেয়েরাজ হয়েছে সেখান থেকে সালাত ফরাজ হয়ে চলে আসছে এখন সালাত করতে হবে এবং কেবলা কিন্তু সেই বাইতুল মাকদেশ অফসোর্স সেটা আজ ইজরায়েলের হাতে সে যাই হোক সেই কেবলার দিকে নামাজ পড়তে গিয়ে সমস্যা দেখা দিল কারণ আগে তো বাইতুল মাকদ্দেস আর বায়তুল্লাহকে একটু সমন্বয় করা যেত কিন্তু এখন বায়তুল্লাহ আর বাইতুল মাকদাসের মাঝখানে হচ্ছে মদিরা মন এখন যদি বায়তুল্লার দিকে ফিরে নামাজ পড়তে হয় তাহলে বাইতুল মাকদাস পিছনে পড়ে যাবে আর বাইতুল মাকদাসের দিকে যদি নামাজ পড়তে হয় ফিরে তাহলে বায়তুল্লাহ শরীর পিছনে পড়ে যাবে রসুল্লাহ সাল্লাহ দিলি খাহেস ছিল যে তিনি বায়তুল্লাহর দিকে ফিরে নামাজ কিন্তু উপরের নির্দেশ ছাড়া তো তিনি নিজ থেকে সেটা করতে পাচ্ছেন না আল্লাহ একবার একদিন দুদিন নয় এক মাস দুই মাস নয় ষোলো থেকে সতেরো মাস এইভাবেই রসুল্লাহ সাল্লি সাল্লামকে বেতল্লার পরিবর্তে বেতুল মক্তুসিন দিকে ফিরে সালাত করতে হল এরপর আল্লাহ রবুল্লা আলমিন মেহরবানি করলেন মেহরবানি করে আল্লাহ রবুল আলমিন কেবলা পরিবর্তনের ঘোষণা দিলেন এবং তিনি বললেন কি আপনি চান যে আমি আপনার কেবলা পরিবর্তন করে দিয়ে বায়ুল্লাহ দিকে করে দিই দেখেন আল্লাহ আকবর রসুলের সন্তুষ্টি রসুলকে সন্তুষ্ট করার জন্য স্বয়ং কিভাবে ব্যবস্থা নিচ্ছে অবশ্যই আমি তোমার কেবলা পরিবর্তন করে দেবো তুমি সন্তুষ্ট হয়ে যাও যেন তুমি সন্তুষ্ট তারপরে দিলেন ফু ও ঝাঁকা এখন থেকে আমার বান্ধারা তোমাদের হেবলা মুখে করে নওলার দিকে এই জন্য নফল নামাজ পড়া যায় সফরের মধ্যে ভিন্ন দিকে কিন্তু ফরজ নামাজ নয় পৃথিবীর যেখানে অবস্থান কর ফরাজ নামাজ পড়তে হলে কেবলামুখী হতেই হবে যতক্ষণ পর্যন্ত সেটা নির্ণয় করা সম্ভব ততক্ষণ পর্যন্ত সুপ্রিয় দর্শক দেখুন শাহনখুর আন্দিল হল এই তারা যখন কেবলা পরিবর্তন করলেন তখন এই বোকারা বলতে আরম্ভ করল যে দেখো এতদিন পর্যন্ত মোহাম্মদ বেতুল মুদিকে ফিরে নামাজ পড়েছিল এখন কে তাকে বেতুল মাকদ্দেশ থেকে বেতুল্লা দিকে ফিরিয়ে দিল আর পাক জানতেন যে এরা কথা বলবে বলবে জানতেন বলে তিনি আগেই রসুল্লাহ সাল্লা সাল্লামকে তা জানিয়ে দিলেন সুপ্রিয় দর্শক আর একটি আয়াত হচ্ছে ওলা সুরা এসরার একশো দশ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে গোপনে তিন বছর পর্যন্ত গোপনে ছিলেন যদিও প্রকাশ্য তিনি কিন্তু আওয়াতেন না তিনি আওয়াত তাকে গোপনে করতে হতো কিন্তু যখন তিনি জোরে রাওয়াত করতেন তখন ওই কাফের মুর্শেকরা কোরআনকে গালি দিত যিনি কোরআন নাজিল করেছেন তাকে গালি দিত মানে আল্লাহকে যার উপর কোরআন নাজিল হয়েছে তাকেও গালি দিত আল্লাহ রসুল্লা তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন বিশাল তুমি তোমার সালাদকে প্রকাশে করো না كيوانا براكشي كله تلاوت كنتها بي تلاوت كله انو رشن بي اي بي قراءتكم فياسمعوا المشركون فياسمبوا القرآن اتصلاة المنتي ارجو ديشتا كورو تهولي مشرك رشن بي مشرك رشنة ترا قرآن كي كور بي قالي دي بي ولا تخافت بيها الگوپنو قربنا عن أصحابك فلا يسمعون جعبون بابتو مي پربنا جيت ترشنت بابنا برنچو ما جاماتشي আল্লাহ এর মাঝামাঝি তোমরা আরবের একটা অভ্যাস ছিল রীতি ছিল যে আরবের লোকেরা পথিতা বৃত্তি করতো ব্যবসা করতো দাসীদেরকে পথিত ব্যবহার হতে বাধ্য করত আর সেটাকে কেন্দ্র করেই আল্লাহ রামিন করেছেন আবদুল্লাহ ইবিন উবের একজন দাসী ছিল মাসিকা নাম ছিল মাসিকা ফুক রিহু আলাল আল এই লোকটি ওই দাসীকে যৌন কাজে বাধ্য করত তখন আল্লাহ পাক নিষেধ করে দিলেন এই শাহা খবরদার তোমরা তোমাদের দাসিদিগকে বা তোমাদের মেয়েদেরকে প্রতিটা বৃত্তিতে বাধ্য করবে না সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আরও অনেক আলোচনা সব শেষ করে সম্ভব আমরা এর মাধ্যমে আসবাবুল নজুল যে পর্ব ছিল আমরা সেটাকে শেষ করলাম আজকে যে আলোচনা আমরা করেছি যে বিষয়গুলো আমরা শুনেছি তার মধ্যে শিক্ষণীয় বিষয়গুলো চলুন আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করি আমলের মাধ্যমে এবং আকিদাগত যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আকিদার মাধ্যমে আমাদের আঁকি কেন্দ্রস্ত করে নিই আর আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নেক আমল করার তফিক দান করুন আমাদের ছেলে মেয়েদেরকে অননাইকে হেফাজত থাকার ব্যবস্থা করে দেন وصل ভালো اللهم على سيدنا محمد وعلى اله وصحبه وسلم والسلام عليكم ورحمه الله وبركاته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 Peace TV মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন Peace TV কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRAFI Aldryan Bank Quadrant Court 48 Kelthorpe Road Birmingham UK পোস্ট কোড B1 51TH শর্ট কোড 300083 সুইফট BIC কোড IBO VZB22 IBAN GB52 LLOYD 30963401 जरो डबल वन थ्री टू थ्री जिनो टू इस डॉलर अट्ठ नंबर जिरो डबल वन थ्री टू थ्री जीरो थ्री टा पाठिएमेल कर समाधान